আমরা আবার আপনাদের সামনে ফুসতে হয়েছি বিবাহ সংক্রান্ত আরেকটি বিষয় নিয়ে সেটা হচ্ছে বিবাহের শর্ত এবং রোকন নিয়ে আমরা আলোচনা করব এ পর্যায়ে বিবাহের কিছু শর্ত রয়েছে অনেকে শর্তের প্রতি গুরুত্ব দেন না যার কারণে বিবাহটা সঠিকভাবে থাকে না এই কারণে আমাদের বিবাহের শর্ত এবং রোকনগুলো জেনে নিতে হবে প্রথমত আমরা শর্তের কথা আলোচনা করি বিবাহের মধ্যে বিশেষ করে পাঁচটা শর্তের কথা আমরা বলব এবং রোকনের ক্ষেত্রে আমরা তিনটি রোকের কথা বলব প্রথমত বিবাহের যে শর্তের কথা বল সেটা হচ্ছে এক নম্বর শর্ত আছে স্বামী স্ত্রী নির্দিষ্ট থাকতে হবে আমি আমার মেয়েকে বিয়ে দিলাম তোমার কাছে অথচ আপনার মেয়ে কয়েকটা নির্দিষ্ট তো হলো না আপনার কোন মেয়ে আপনি বিয়ে দিতে চাচ্ছেন এটা অবশ্যই খেয়াল করতে হবে এবং একজনে নিজের মেয়েকে বিয়ে দিতে যাচ্ছে সে যদি বলে আমি তোমার কাছে সুতরাং বলতে হবে নাম বলে যেমন ফাতেমা এরকম ছেলের ক্ষেত্রে মোহাম্মদ এরকম বলতে অথবা কোন বৈশিষ্ট্য বলতে হবে বৈশিষ্ট্যের কারণে চিনা যায় যেমন বলতে হবে আমার বড় মেয়েকে বিয়ে দিব হ্যাঁ বিয়ে দিচ্ছি অথবা আমার ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি अथबा तुम्हार बड़ो लैर मे दी छोट ऐसे विरको द्वितीय नम्बर शर्ता हे स्वास्त्री जरा विवाह आब्ध होते जाबर एक उबेर सन्तुटि प्रकाश करते सन्तुस्ट थे যে কোন হ্যাঁ আপনার যার স্বামী হারা কোন মেয়ে যার আহ তালাক্তা বা এই জাতীয় কিছু হ্যাঁ তাকে বিবাহ দেওয়া যাবে না যত পর্যন্ত তার সুস্পষ্ট অনুমতি না নেওয়া হবে এবং কোন কুমারী মেয়েকে বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেওয়া হবে তার অনুমতির ব্যাপারে চোদ্দশো উনিশ এরকম ভাবে দ্বিতীয় নম্বর আর একটি শর্ত সেটা হচ্ছে আপনার বিবাহের মধ্যে অভিভাবক শর্ত কি বিবাহ দিতে পারে না অভিভাবক ছাড়া রাসু রাহ বলেছেন বিবাহ হতে পারে অভিভাবক ছাড়া পালিয়ে যাওয়ার কোন ব্যাপার ব্যাপার ঘটছে না হ্যাঁ এই কারণে বলবো এবং অলির মধ্যে এটাও শর্ত আছে ওলি আবার কোন আবার মহিলা যেন না হয়ে যায় অনেকে অভিভাবক মহিলাকেও মনে করেন অভিভাবকত্ব করে অনেক মহিলা নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেন না नम्बर स्वधीन होते स्वाधीन अवश्य इन्साफ प्रयन होते मध्य इनसाफी जाना है जोम कर मेपर अन्न के रखम जाना है क्योंकि बेपार गोस्पले है যে এটা আন্দাজে বুঝা যাচ্ছে দেখলেই লোকটা এরকম ভাবে ইনসাফীয় চার নম্বর যে শর্ত সেটা হচ্ছে সাক্ষী প্রয়োজন বিবাহের ক্ষেত্রে সাক্ষী থাকতে হবে সাক্ষী যদি না থাকে তাহলে সেই বিবাহ চলবে না দুইজন ব্যক্তি দুইজন মুসলমান দুইজন সাবালক ইনসাফ প্রায়ন ব্যক্তির আপনার সাক্ষী উপস্থিত থাকতে হবে হ্যাঁ যদিও ইনসাফের ব্যাপারটা প্রকাশ্যভাবে প্রমাণিত হয় পরবর্তীতে ব্যতিক্রম হলেও কোন সমস্যা নেই রসুল আকরমসাহ বলেন لانک حیلاب ولی و شاہدی عدل وما كان غير ذلك فهو باطل رسول اکرم صلی الله علیه و سلم جيڪو نوبیا ہو نا ہو بنا و بیباب چھڑا اور دو جن انس پرائن اپنا شاکی چھڑا اگر یہ انس پرائن شاکی اور ولی چھڑا بیوا ہے تین بولن سے باطل گننا ہوے ہاں ای حدیث تا ابن حبানের মধ্যে দেখতে পেয়েছি হাদিস نمبر 475 নে এবং ابن হজম রাহিমাহুল্লাহ এটা কি বিশুদ্ধ বলেছেন সুতরাং আপনার ওলি ছাড়া এবং আপনার সাক্ষী ছাড়া বিবাহ হবে না এবং ইমাম তিরমিজিও এটা কথা বলেছেন যে আপনার যত বিদ্যান আছে সবাই নিকটে আমল এই ব্যাপারে এইভাবেই চলে আসছে সাহবাদের থেকে তাবিনদের থেকে সবাই এই ব্যাপারটা মেনে নিয়েছেন যে সাক্ষী ছাড়া বিবাহ হবে না সুতরাং সাক্ষী নেওয়া এটা দরকারও আছে কারণ সাক্ষী না থাকলে কেউ অস্বীকার করে বসতে পারে ব্যাপারটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর যে শর্ত সেটা হচ্ছে স্বামী স্ত্রী বা যুবক যুবী যারা বিবাহ করতে যাচ্ছে তারা কিন্তু বিবাহ বন্ধনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে দূরে থাকতে হবে যেমন আপনার বংশীয় ব্যাপার যদি হয় যাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া না যায় এরকম যদি হয় তাইলে এরকম ভাবে যদি কোন কারোর মধ্যে যদি দুধ খাওয়ার সম্পর্ক থাকে সেটাও আবার মুশকিল এরকম যদি বিবাহ বন্ধন আগে হয়ে থাকে এরকম যদি হয়ে থাকে তার কোন হয়ে বিবাহ বন্ধনের সমস্যা অথবা ধার্মিকতার ভিন্নতাও হতে পারে একজন কাপের একজন মুসলমান হতে পারে তাইলে এই জাতীয় যত প্রতিবন্ধকতা আছে হ্যাঁ আরো অন্য কারণ হতে পারে যেমন তাদের একজন হজের এরাম বেঁধেছে উমরার এরাম বেঁধেছে এরকম হতে পারে মানে এমন কোন কারণ তাদের মধ্যে থাকে। সন্তুষ্ট থাকতে হবে এবং অলি থাকতে হবে অভিভাবক থাকতে হবে এবং সাক্ষী থাকতে হবে এবং উভয়ের মাঝে কোন প্রতিবন্ধকতা থাকতে পারবে না বিবাহ সংক্রান্ত এখন হচ্ছে ক্ষেত্রে বিবাহের মধ্যে কয়েকটি রোকন দরকার হ্যাঁ তার মধ্যে হ্যাঁ যে রকম কথা বলবো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে না হয়ে থাকে এমন স্বামী স্ত্রী হতে হবে দুইজন দুইজন ছেলে মেয়ে হতে হবে যাদের মধ্যে কোন বিবাহ সংক্রান্ত নিষিদ্ধ কোন ব্যাপার পাওয়া যাচ্ছে না এরকম হতে হবে যেটা আমরা আগের পয়েন্টের মধ্যে বলেছিলাম হ্যাঁ দুইজন जाब थे इजाब मानी जो अभिभावक पक्ष अथवा प्रतनिधि पक्ष तुम्हें उमुक के तुम हाथों हस्तपण कर लरक इजाफे मानी ओलर पक्ष प्रस्ताव করা যে বিয়ে যেটাকে কবুল বলা হয় মানে যে ছেলে বিয়ে করবে সে বলবে তার পক্ষ নিয়ে ঠিক আছে আমি কবুল করলাম বা ইয়েতে আমি সম্মতি হ্যাঁ সম্মত আছি বা এই জাতীয় কিছু কবুল বোঝায় এমন কিছু থাকতে হবে সুতরাং এই ব্যাপারগুলো আমাদের মনে রাখা দরকার যে ইজাব কবুলের ব্যাপারটা কিন্তু এই ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে হ্যাঁ যে আপনার এই যা প্রস্তাব সে প্রস্তাব করবে তাৎক্ষণিক যে ওকে পাঠাই অনুমতি নিতে হবে এরকম কোন শর্ত নেই সুতরাং ব্যাপারগুলো আমাদেরকে সঠিকভাবে অনুধাবন করে যেন আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি সেই তো আল্লাহর কাছে কামনা করি এখানে শেষ করছি বসল্লাহ আলব